ইন আলহমদুলসলতাম রসুল সাহাবি মুবরকসল তসলিমন কথীরা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 রসলামের সেরার উদ্দেশ্য এবং গুরুত্ব নিয়ে সাধারণত রসুলামের সেরা গ্রন্থকাররা রস আসলামের জন্ম থেকেই সেরাকে শুরু করেন না তার কয়েক হাজার বছর আগে থেকে শুরু করেন খুবই গুরুত্বপূর্ণ কিছু রসলামের জীবনের পূর্বের কিছু গুরুত্বপূর্ণ অংশকে না জানলে রসুল জীবনকে বোঝাটা একটু কষ্টকর হয়ে যায় সেই জন্য আমরাও রসুল জীবনকে রসুল জন্মের আগে থেকে শুরু করব ইনশাল্লাহ বর্ণনা করা আহ ইব্রাহিম আল্লাম তিনি জন্মগ্রহণ করেছিলেন ব্যাবেল শহরে অর্থাৎ বর্তমান ইরাক ইরাক ইরাকের শহরে ম্যাসাপোটিমিয়ার একটা বিশাল অংশ অর্থাৎ ম্যাসাপোটিমিয়া হচ্ছে উত্তর উত্তরে তুর্কি থেকে টাইগ্রিস ইউফেটিস নদীর অববাহিকা হয়ে পারস্য সাগর পর্যন্ত বিস্তৃত একটা অঞ্চল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 তিনি হাজির আল্লাহ আসলাম এবং শিশু ইসমানুল ইসলামকে নিয়ে হিজাজে হিজরত করেন হিজাজ হচ্ছে হিজাজ পর্বতমালা হচ্ছে লোহিত সাগরের পূর্ব উপকূলীয় অঞ্চল অর্থাৎ জর্ডান থেকে শুরু করে উত্তরে জর্ডান থেকে শুরু করে দক্ষিণে তবুক মুদিনা মক্কা হয়ে প্রায় ইয়েমেন পর্যন্ত বিস্তৃত এই অঞ্চল বর্তমান যে মক্কা যদিও সে সময় নগর বলে কিছু ছিল না এই মক্কা নগরে যেখানে বায়তুল্লা অবস্থিত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 ফিরে যাওয়ার চেষ্টা করেন হাজির আল আসলাম জিজ্ঞেস করেন হাজির আসলাম যদিও জানতেন যে হ্যাঁ ইব্রাহিম তাকে এখানে রেখে চলে যাবেন কিন্তু ঠিক এমন একটা জায়গায় রেখে চলে যাবেন যেখানে কোনো বাসস্থান নেই কোন জনবসতি নেই কিছুই নেই এমন একটা জায়গায় রেখে চলে যাবেন এইটা হাজির আল আসলাম হয়তো ভাবেননি তখন বারবার বলতেছিলেন যে ইব্রাহিম আপনি আমাদেরকে কি এমন জায়গায় রেখে যাবেন যেখানে কোনো জনবসতি নেই যেখানে থাকার মতো অবস্থা নেই ইব্রাহিম আসলাম জবাব দিচ্ছিলেন না ইব্রাহিম আসসালাম চলে যাচ্ছিলেন নির্দেশ দিয়েছেন ইব্রাহিম আলাম বললেন জি হাজার আল আসলাম বললেন যদি আল্লাহ তালা নির্দেশ দিয়ে থাকেন তবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের জন্য যথেষ্ট আল্লাহ তালা আমাদেরকে ধ্বংস করবেন না সোহান একজন মহিলার বিশ্বাস যে আল্লাহ তালা যখন আমাদেরকে এখানে থাকার ব্যবস্থা আদেশ করেছেন নিশ্চয়ই আল্লাহ তালার প্ল্যান আছে আল্লাহ তালা নিশ্চয়ই আমাদেরকে এখানে বঞ্চিত করবেন না ধ্বংস করবেন না ইব্রাহিম আলাম তিনিও তার স্ত্রী এবং পুত্রের ব্যাপারে ভালোবাসা তো থাকবে একজন মানুষ হিসাবে কিন্তু তাদেরকে ছেড়ে যখন চলে যাচ্ছিলেন আবার ফিলিস্তিনের দিকে আহ যখন দৃষ্টিসীমার বাইরে চলে গেলেন তখন তিনি আবার মক্কা যেদিকে সেদিকে ঘুরলেন অর্থাৎ বায়তুল্লা যেদিকে সেদিকে ঘুরলেন ঘুরে আল্লাহ তালা কাছে দোয়া করলেন যেটা সুরা ইব্রাহের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন আহমদুল্লাহ তিনি বলেন কয়েকজনকে নিয়ে আসকান্ত এখানে মাসাহ করেছি মাসাহ করেছি এমন এক জায়গায় যেখানে কোন আবাদী নেই যেখানে কোন উর্বরতা নেই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 ফল আদি তারা রিজিক দান করেন যাতে তারা শুকুর করতে পারে আলহামদুলিল্লাহ নবীরা ছিলেন এক একজন শিক্ষক নবীরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী এবং তারা হচ্ছে শিক্ষক আমাদের জন্য তারা জীবনকে এবং দুনিয়াকে যেভাবে দেখেন আমরা মানুষ সাধারণ মানুষরা কখনো ওইভাবে দেখতে পারি না তিনি আলহামদুলিল্লাহ যখন মাক্কায় এসেছেন এবং তিনি নিজেই বর্ণনা করছেন যে এমন এক জায়গায় এসেছি যেখানে কোনো একটা জায়গায় এসেছে কোন আবাদি নেই আমরা এমন একটা কঠিনটাকে সহজ করে দেন তা না করে তিনি বলতেছেন আল্লাহ আমি সালাহ প্রতিষ্ঠা করতে চাই অর্থাৎ স্পিরিচুয়াল নিড গুলিকে উপস্থাপন করেছেন আমেরিকান আমেরিকান সাইকোলজিস্ট আব্রাহ মজলো বিখ্যাত সাইকোলজিস্ট আব্রাহাম মজলো তার একটা বিখ্যাত থিওরি হচ্ছে মজলোস হাইকি অফ নিডস আমরা মোটামুটি যারা পড়াশোনা করেছে তারা জানি বাংলাদেশেও আমাদের কে শিক্ষা মৌলিক চাহিদাগুলির ব্যাপারে আমাদেরকে যখন শিক্ষা দেওয়া হয় অন্ন বস্ত্র বাসস্থান প্রাথমিক যে প্রয়োজনগুলি আমাদেরকে দেখানো হয় তার যদি একটা পিরামিড তৈরি করা হয় তো পিরামিড বেস যেটা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেইটা হিসাবে মজলোর থিওরি হচ্ছে গিয়ে দ্য ফিজিওলজিক্যাল নিডস অন্ন বস্ত্র বাসস্থান যেটা আমাদের জৈবিক চাহিদাগুলি পুরা করে আমাদের সবচেয়ে প্রথম চাহিদা হচ্ছে এটা অ্যাকর্ডিং টু দা মজলস থিওরি মজলোর প্রয়োজন অনুযায়ী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় হচ্ছে ফিজিওলজিক্যাল রিকোয়ারমেন্টস তারপরে হচ্ছে গিয়ে আমাদেরকে আমাদেরকে তিনি প্রপোজ করেছেন সামাজিক সিকিউরিটি এবং আমাদের সামাজিক চাহিদাগুলো অর্থাৎ প্রথমত সিকিউরিটি আমি ঘর নিরাপত্তা আছে দ্বিতীয়ত আমার সামাজিক বন্ধু বান্ধব আছে ফেসবুক আছে টুইটার আছে বলে এগুলি আছে তারপরে গিয়ে তিনি বলতেছেন যে সেলফ অর্থাৎ নিজের পরিচয় সম্পর্কে বোঝা নিজের নিজের তাত্ত্বিক এবং নিজের আধ্যাত্মিক প্রয়োজনগুলিকে পূরণ করা এটা হচ্ছে পিক অব দ্য পিরামিড তার হিসাবে অথচ ইব্রাহিম আসলাম বলছেন প্রথম প্রয়োজন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 সেকেন্ড ফার্স্ট হচ্ছে তিনি স্পিরিচুয়াল নিড এর কথা বলতে তারপরে আসলে ইবাদদের সাথে সম্পৃক্ত করেছেন আল্লাহ করুন যাতে তারা শুকুর করতে পারে আলহামদুল্লাহ আমার জীবন আমার মরণ আমার সবকিছুই আল্লাহর জন্য আমার এই কঠিন অবস্থার মধ্যে থেকেও এটা আল্লাহর জন্য আমি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 আলহামদুলিল্লাহ হাজার আল আসলামের এই সাফা আর মারোয়ার কাজটাকে আল্লাহ এমন ভাবে পছন্দ করেছেন যে পরবর্তীতে সমস্ত নবীরাকেও একই কাজ অনুসরণ করতে বাধ্য করেছেন যারা হজ করেছেন এমনকি সাল্লাস্লাম আহ যখন হজ করেছেন তাকেও সাফা মারোয়া সাই করে এই সেই হাজর আল্লাহ আসলামের পদাঙ্ক অনুসরণ করতে আল্লাহ তালা বাধ্য করেছেন নারীকে আল্লাহ তালা এমন উচ্চ আসনে রেখেছেন কবুল করেছেন যে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 আহ আলহামদুলিল্লাহ হাজার আল্লাহলাম আল্লাহ তালার উপরে আহ এইরকম ভরসা ছিল যে নিশ্চয়ই আল্লাহ তালা আমাকে ফেলে দিবেন না এমন অবস্থায় ফেলে দিবেন না যে অবস্থায় আমরা ধ্বংস হয়ে যাব যখন সাতবার তিনি দৌড়ালেন সাফা এবং মারোয়া এবং তার অস্থিরতা আল্লাহ তালা পছন্দ করলেন তখন তিনি নিচে একটা শব্দ শুনলেন শব্দ শুনে হাজার আল্লাম বললেন তুমি তো নিজেই তোমাকে শব্দ শুনিয়েছ অর্থাৎ নিজেই নিজেকে বলছে নিশ্চয়ই আমি নিজেই তৈরি করেছি শব্দটা কিন্তু তাকে দেখলেন যে একজন কথা আহ একজন একজন ফেরেস্তা দাঁড়িয়েছে এবং ফের পা দিয়ে আঘাত করছে মাটির মধ্যে আর তার পায়ের আঘাত যেখানে আঘাত করেছে সেখানে দিয়ে পানি বের হওয়া শুরু হয়েছে হাজার আল আসলাম কাছাকাছি আসে তখন সে ফেরস্তা বলেন যে আপনি চিন্তিত হবেন না আপনাকে আহ আপনার চিন্তার কোন কারণ নেই আহ তখন হাজরুল ইসলাম পানিকে সংরক্ষণ করার জন্য তার আজলা দিয়ে পানিকে আহ সংরক্ষণ করার চেষ্টা করেন এবং চারদিকে বাদ দিয়ে দেন আহ আব্বাস বলেন যে বলেছেন যে ইসমাইলের আম্মার উপর আল্লাহ রহম করুক ইসমাইলের উপর আল্লাহ রহম করুক তিনি যদি সেই সময় বাদ না দিয়ে দিতেন তবে এই জমজম একটা কুয়া না হয়ে জমজম একটা নদী হয়ে যেত প্রবাহমান নদী হয়ে যেত এটা আর কুয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতো না আলহামদুল্লাহ আসলে আমরা জানি না যে আমাদের জন্য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 তার শিশু বাচ্চা নে তার কি অনুভূতি হতে পারে এবং শিশু বাচ্চা যখন মৃত্যু যন্ত্রণা কাতর এইটা দেখে একজন নারীর কি অনুভূতি হতে পারে এটা একমাত্র করেছেন আমাদের অনুভব করার কোনো উপায় নেই আহামদুল্লাহ আমরা জানি না আসলে আমাদের জন্য সামনে কি অপেক্ষা করছে আমরা কোন সামান্য একটা আহ দুরবস্থার মধ্যে পড়লে সামান্য একটু কঠিন অবস্থার মধ্যে পড়লে কাতর হয়ে যাই অথচ আল্লাহ তালা হয়তো আমাদের জন্য এমন কোন কিছু রেখেছেন যেটা আমাদের হৃদয়ের সমস্ত ব্যথাকে দূর করে দিবেন যে অবস্থার হাজার ছিলেন স্বামীকে দূরে থাকতে হয়েছে এবং বাচ্চার মৃত্যু যন্ত্রণায় কাতর অবস্থা দেখছিলেন সেই সময় হাজির আলহিসামের হৃদয়ের ভিতর দিয়ে কী অনুভূতি যাচ্ছিল এটা একমাত্র হাজার আলহ আসসালামী বুঝতে পারছিলেন কিন্তু আল্লাহ তালার হুকুমের উপরে তিনি মজবুত থাকার কারণে আল্লাহ তালাও তাকে সাহায্য করেন এমনভাবে সাহায্য করে যে সারা দুনিয়ার মানুষ এখন পর্যন্ত আসলাম আসলামকে মনে রেখেছেন আসলাম যদি এখন দুনিয়া হয় দেখানো হয় যে কত লক্ষ মানুষের সময় তার এই পদঙ্কা করছেন তাহলে দেওয়ার সময় নিশ্চয়ই মুসকি হাসতেন এবং বলতেন যে আলহামদুল্লাহ এই এই কাজ কাজের জন্য আল্লাহ নিশ্চয়ই আমাকে অনেক বড় পুরস্কার দেবেন আলহামদুল্লাহ মুসাই আসলাম যখন মিশর থেকে বিতাড়িত হন দীর্ঘদিন তাকে মিশর থেকে বাইরে থাকতে হয়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 একইভাবে জানতেন না আসলে তার জন্য কি অপেক্ষা করছে আমরাও কোন একটা কঠিন অবস্থার মধ্যে গেলে হা হুতাশ করার কোন কারণ নেই নিশ্চয়ই আল্লাহ হেকমা আছে আমাদের জন্য নিশ্চয়ই উত্তম কোন কিছু আল্লাহ তালা রেখেছেন এটা আল্লাহ তালাই জানেন এই আমাদের মোমিন প্রত্যেক মমিনদের উচিত আল্লাহ তালার উপরেই ভরসা করা হাজর আল আসলাম যখন জমজমকে সংরক্ষণ করলেন পানিকে সংরক্ষণ করলেন আহ তখন সেই জমজম থেকে তিনি পান করছিলেন এবং শিশু বাচ্চাকেও দুধ পান করা ছিলেন ওই সময় আহ মক্কার ঠিক ওই জায়গাটার আশেপাশেই যাযাবরের মতো চলছিল একটা গোত্র তার নাম হচ্ছে জোরহম গোত্র জোরহমরা মূলত ইয়েমেন থেকে আগত ইয়েমেন থেকে তারা করে চলে আসে ইয়েমেন থেকে ইয়েমেন হচ্ছে আসলে সমস্ত আরব এবং আরবি ভাষার জন্মস্থান সমস্ত আরবরা মূলত ইয়েমেনি এবং আরবি ভাষার উৎপত্তি ইয়েমেন থেকেই হয়েছে যখন সাবা নগরী সাবা নগরীতে ছিল যেটার ব্যাপারে সাবার মধ্যে কি ছিল সাবার মধ্যে একটা বিশাল বাঁধ ছিল যে বাঁধের কারণে পানিকে দ্বারা সংরক্ষণ করে সারা বছর চাষাবাদের একটা ব্যবস্থা করেছিল করতে পেরেছিল যার ফলে সাবাতে এই পরিমাণ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 স্বয়িং সম্পূর্ণ ছিল সাবা থেকে বের হওয়ার তাদের প্রয়োজনই ছিল না কিন্তু সাবার আল্লাহ তালা নিয়ামতে না করার কারণে আল্লাহ তালা এই বাদকে ভেঙে দেয় এবং সাবাবাসীদের জন্য কষ্ট কষ্টকর অবস্থাকে আহ আল্লাহ সাবাবাসীদের জন্য কষ্টকর অবস্থা তৈরি করে দেয় যার ফলে ইয়েমেন থেকে সমস্ত গোত্ররা ইয়েমেনের বাইরে চলে আসে এবং আহ কেউ কেউ হিজাজে কেউ কেউ মক্কায় কেউ কেউ মাদিনায় কেউ কেউ সিরিয়াতে এবং বিভিন্ন জায়গাতে হিজরত করে চলে যায় তার মধ্যে জোরহুম একটা গোত্র আল্লাহ ভালো জানেন এখানে নিশ্চয়ই পানির কোন ব্যবস্থা আছে তো তারা ওই কয়েকজন লোককে পাঠান ইনভেস্টিগেশনের জন্য তো তারা দেখে এসে ফিরে এসে জোরহুম গোত্রকে রিপোর্ট করে এবং জোরহুমের থেকে প্রতিনিধি পাঠায় হাজিরুল আসলামকে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 এরা কোন একজন মহিলা অসহায় মহিলার কাছে আমার পরিবার পরিজনের জন্য মানুষের হৃদয়ের ভিতরে আপনি ভালোবাসা ঢুকিয়ে দেন এইজন্য এই জন্য ইব্রাহিম এই দোয়া নিশ্চয়ই আল্লাহ কবুল করেছিলেন এই জন্যই হয়তো মানুষের হৃদয়ের ভিতরে একজন অসহায় নারীর ব্যাপারে সফট কর্নার তৈরি হয়েছে এবং তারা তার কাছে অনুমতি চেয়েছিলেন আর হাজার যার সেখানে তিনি বলছিলেন না এই পানির মালিক কিন্তু আমরাই থাকবো তোমরা এখান থেকে পান করতে পারো পানির মালিক কিন্তু আমরাই থাকবো হাজার আলু আসসালাম ইবন আব্বাস থেকে রাজিয়া তোলান থেকে বর্ণিত রসুল ইসলাম বলেন যে হাজার আল ইসলাম মনে মানে চাচ্ছিলেন যে তারা হাজার আল আসলামের আশেপাশেই থাকুক যাতে হাজার আল আল তার সোশ্যাল রিকোয়ারমেন্ট তার সামাজিক চাহিদাটা তার পূর্ণ হয় জুরহুমরা যখন হাজার আল সাথে মক্কায় বসতি স্থাপন করেন ধীরে ধীরে মক্কা নগরী গড়ে উঠে এবং ইসমাইল আল ইসলাম জুরহুমদের সাথেই বড় হয়ে উঠে বেড়ে ওঠে এবং জুরহুমদের থেকেই আরবি ভাষা শিক্ষা শিখেন এবং আরবিতেই কথাবার্তা বলেন যদিও তার বাবার ভাষা অর্থাৎ ইব্রাহিমের ভাষা ছিল ইরাকের আরবিমামের জীবনে কিছু সময় পরে অমর আদিউ তোলানু বা আউ জামানের পর থেকে এর আগে ইরাকিরা এরামিক ভাষাতেই কথা বলতেন এবং ইব্রাহিম ইসলাম ছিলেন ইসমার আল আসলাম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 স্থাপন করেন এবং ধর্মীয় নেতৃত্ব ওই মক্কার ধর্মীয় নেতৃত্ব সবসময় ইসমান ইসলামের বংশধরদের মধ্যে ছিল যদিও সেখানকার রাজনৈতিক শক্তি সম্পূর্ণটাই ছিল জোরহমদের হাতে আর জোরহমরা প্রায় দুই হাজার বছর মক্কা শাসন করেন দুই হাজার বছর শাসন করেন এবং একটা পর্যায়ে গিয়ে তারা পথভুষ্ট হয়ে যায় এবং আল্লাহ তালা তখন জোরহমদেরকে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 ইসমা বংশের মধ্যেই আহ ছিল আলহামদুলিল্লাহ বেশ বংশধরি লাভ করে এবং বৃদ্ধি পেতে থাকে আশেপাশে ছড়িয়ে যেতে থাকে একমাত্র একটা গোত্র ইসমাইলসলামের বংশধরের মধ্যে একটা গোত্রই মক্কার মধ্যে থেকে যায় তারা হচ্ছে কুরাইশ যারা যারা আদনানের বংশধর আর আদনানও ইসমাইসলামেরই বংশধর আসলাম থেকে আদনান পর্যন্ত এই বংশ ধারাবাহিকতার যে বর্ণনা আমরা বিভিন্ন জায়গায় পাই ইমাম মালিক থেকে শুরু করে বেশিরভাগ আইম্মাদের মতামত হচ্ছে এগুলি সঠিক না এবং এই ব্যাপারে সঠিক কোন দলিল নেই বলে ওনাদের মতামত আর আদনান থেকে শুরু করে রস ইসলামের পর্যন্ত যে বর্ণনা যে নামগুলি পুরুষের বংশের যে ধারাবাহিকতা এইটা সেই হাদিস দ্বারা প্রমাণিত সেজন্য আমরা এর মধ্যবর্তী নামগুলি বিভিন্ন সোস থেকে পাওয়া সত্ত্বেও এখানে বর্ণনা করব না আদনান নিজার নিজারের সন্তান হচ্ছে মোজার মোজারের সন্তান হচ্ছে এলিয়াস আর এলিয়াসের সন্তান হচ্ছে মুদ্রিকা বা আমের তাকে আমের নামেও চিন্তা আমের সন্তান হচ্ছে খুজাইমা সন্তান হচ্ছে কিনানা আর আরবদেরকে বনু কিনানাও বলা হয় অর্থাৎ আরবদেরকে না মানে মক্কাবাসী যারা ছিলেন আর রসলাম বংশধর তাদেরকে বনু কিনানাও বলা হয় আমরা পরবর্তীতে যখন রসুলামের সিরিয়ার মধ্যে অনেকের কাছে অন্যান্য বাচ্চারা বনু কিনানা বলে রসুলাম বংশধরকে সম্বোধন করবেন এটা জানবো ইনশাআল্লাহ তো বনু কিনানা নামটা খুব ব্যবহৃত হয় আর কিনানার নাম হচ্ছে নজর আহ নজর বিন কিনানা কিনানার সন্তান হচ্ছে নজর নজর বিন কিনানা মতামত হচ্ছে এই নজরাইলামাকামের মতামত মালিকের সন্তান হচ্ছে ফেহার অর্থাৎ ফেহার বিন মালিক অনেকের মতামত ইনি হচ্ছেন কুরাইশ কেউ কেউ ওলামা কারাম আছেন যারা বলেন ইনি হচ্ছে ফেহার বিন মালিক হচ্ছে আসলে কুরাইশ আর ফিহার সন্তান হচ্ছে গালিবের সন্তান হচ্ছে লুয়াই হচ্ছে কাব কাবের সন্তান হচ্ছে আমরা কুসাই বিন কিলাব সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব কুসাই বিন কিলাব হচ্ছে কোরাইশদের মধ্যে থেকে একজন লিরা ছিলেন এবং অনেকের মতামত হচ্ছে কুসাই বিন কিলাবি কিলাবির বংশধরকে কোরাইশ বলা হয়ত কারণ হচ্ছে কোরাইশ বলা হতো বলে তাদের মতামত আর তাকারুস শব্দের অর্থ হচ্ছে গিয়ে একবার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে একত্র করা মিলিত করা এটা হচ্ছে তাকারুস তো তাকারুস থেকে কুরাইশ কারণ যে রসলামের বংশ ছিলেন বিভিন্ন ছিলেন এইত্রেন করেন। জন্য অনেকের মতামত হচ্ছে কুসাইবিন কিলাবি হচ্ছে কুরাইশ তিনি আসলে পরবর্তীতে সমস্ত রসলামের বংশধরকে অর্থাৎ ইসমায় ইসলামের বংশধরদেরকে একত্র করেন এবং মক্কায় নিয়ে আসেন এবং নিয়ে এসে খুজা গোত্রের বিরুদ্ধে ফাইট করেন এবং ফাইট করে মক্কা থেকে দে করেন মক্কা থেকে বের করে দেন এবং পরবর্তীতে তিনি কুসাইবিন কিলাব মক্কার ধর্মীয় নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্ব উভয় নেতৃত্বকে ইসমাই আসলামের বংশধরদের হাতে নিয়ে আসেন এবং তিনি সবগুলি বাকি ধর্মীয় নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্ব ছাড়াও মক্কা মক্কাবাসীদের আর যে সমস্ত নেতৃত্ব ছিল সমস্ত নেতৃত্বকে কুসাইবিন কিলাবি সর্বপ্রথম রস ইসলামের ঊর্ধ্বতন বংশধর অর্থাৎ ইসমাই ইসলামের বংশধরদের হাতে নিয়ে আসেন তার মধ্যে একটা হচ্ছে আল আলফিজাবা হচ্ছে গিয়ে কাবার রক্ষক কাবার রক্ষণাবেক্ষণের যে দায়িত্ব এটাও কুসাইবিন কিলাবের হাতে চলে আসে এবং আসিকায়া আলিফাদা আসিকায়া নিফাদা হচ্ছে হাজিদেরকে পানি পান করানো এবং খাবার এটা হচ্ছে এটাও কুসাহ কিলাবের হাতে চলে আসে এবং এটা কুসাইবিন কিলাব এবং তার পর সন্তান সন্ততিটাই এটাকে পরিচালনা করেন আরেকটা হচ্ছে আল্লুয়া আলুয়া হচ্ছে গিয়ে যুদ্ধের পতাকা বহনকারী এরাই এই এই মিনিস্ট্রি আমরা আমাদের বর্তমান সময় হিসাবে আমরা মিনিস্ট্রি বা সচিবালয় বা এইভাবে ভাগ করতে পারি এই মিনিস্ট্রিটা যুদ্ধের দায়িত্ব ছিল এরাই যুদ্ধ ডিক্লেয়ার করত আরেকটা হচ্ছে গিয়ে নাদুয়া নাদুয়া হচ্ছে পার্লামেন্ট বা অ্যাসেম্বলি যেখানে বসে তারা সিদ্ধান্ত নিতেন যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাদুয়ার মধ্যে বসে সিদ্ধান্ত নিতেন এবং নাদুয়া থেকে ফায়সালা হতো তখন আলুয়া হয়তো যুদ্ধের ঘোষণা করতেন তখনই হয়তো ওখানে বাজেট হতো যে এই বছর হাজিদেরকে কি পরিমাণ পান করানো হবে এবং কে পানি পান করাবেন এবং কে খাবার দান করবেন এই সমস্ত শক্তি আবার রস ইসলামের ঊর্ধ্বতন পূর্বপুরুষ অর্থাৎ ইসমাইল আসলাম বংশধরের হাতে চলে আসে আমাদের কাছে হয়তো মনে হতে পারে যে এগুলি তেমন গুরুত্বপূর্ণ কি আহমদুল্লাহ আপনারা যারা হজে গিয়েছেন বা হজকে টেলিভিশনে বা অন্যভাবে দেখেছেন তারা জানেন যে এবং কতটা সৌভাগ্যবান সৌভাগ্যের আহ প্রতীক হিসেবে গ্রহণ করেন তো এই বাইতুল্লাটা এখন যেমন ক্রাউডি একটা জায়গা তখনও একটা ক্রাউডি জায়গা ছিল সারা দুনিয়া থেকে তখনও বাইতুল্লাহর মধ্যে হজে আসতেন তখনও এই বায়তুল্লাহকে ছুঁয়ে দেওয়া স্পর্শ করাটা তখন একটা প্রতিযোগিতার ব্যাপার ছিল আর যারা এই বাইতুল্লাহকে রক্ষণাবেক্ষণ করেন বাইতুলার পানি পান খাদ্য দান করেন তো তারা এটাকে মনে হাজিদের কাজগুলিকে সম্মানের কাজ মনে করতেন যে এটার জন্য তারা নিজেদের গোতরের মধ্যে যুদ্ধ পর্যন্ত করতেন তো আলহামদুল্লা সমস্ত ক্ষমতাগুলি আবার আহ কুসাইবিন কিলাবের হাতে আসে এবং কুসাইবিন কিলাম একক বাদশার মতো অবস্থা তৈরি হয় কুসাইবিন যখন ইন্তেকাল করার সময় হয় তখন সে তার সন্তানের মধ্যে মক্কার দায়িত্বগুলিকে গুলিকে করে দেয় আর সেই বন্টনের মধ্যে আব্দে মানাফের আবদে মানাফ যে দায়িত্ব পায় সেটা হচ্ছে হাজিদের আপ্যায়নের দায়িত্ব আব্দে মানাফ বিন কুসাইবিন কিলাব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 তিনি খাবারের সাথে যোগ করতেন আর এই রুটি টুকরা করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াকে বলা হয় হাসেম আর সেই হাসেম থেকে আমর বিন আবদুল মানাফকে হাসেম নামে নামকরণ করা হয় পরবর্তী তাকে হাসেম নামে চিনা হয় রসু ইসলামকে হাশেমই বলা হয় হাসিমি গোত্রে এই হাসেম শব্দ থেকে হাসিমি গোত্র অর্থাৎ রসু ছিলেন হাসেমের বংশধর আর এই হাসেম তিনি ব্যবসায়ী ছিলেন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 प्रसव करें शंतन नाम देखबा सबा शब्द अर्थ हो अरे अरे अरे नाम क्या वृद्धा कारण सब जन्म सैबा सदा चूलग्रहण करूसर चुल सदा चूल से वृद्धर मत देखा गईजन सबा नामे नामकरण सैबा बना तो हाशेमर भाई मुतारिफ হাসেমের ভাই মোতালিব মদিনা যান মদিনায় গিয়ে সাইবার নানার পরিবারকে বুঝানোর চেষ্টা করেন যে সাইবা মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান সাইবাকে মদিনার বদলে বরং মক্কাতেই থাকা বেশি জরুরি কারণ সেইবাই হয়তো পরবর্তীতে মক্কার নেতৃত্বে নেতৃত্বে দায়িত্ব নেবেন তো প্রথমে সেইবার নানার পরিবার এটাকে গ্রহণ করেন না এবং রাজি হতে চায় না পরে অনেক বোঝানোর পরে তারা রাজি হয় আর মুিব এই সাহেবকে নিয়ে যখন মক্কায় আসেন সেইবা তখন ছোট বাচ্চা তখন মক্কাবাসীরা এই মুতালিবের সঙ্গে ছোট বাচ্চাকে দেখে ভেবেছেন যেহেতু সাহেবাকে কেউই চিনতেন না মক্কার মানুষ কেউই সেই চিনতেন না তো সাহেবকে দেখে তারা ভেবেছেন এইটা বুঝি মুতালিবের গোলাম ক্রীত দাস কারণ সেসব ক্রীত প্রথাটা খুব কমন ছিল আর মানুষ যখন বাইরে যেতেন তখন অল্প বয়স্ক ক্রিতদাসকে কিনে নিয়ে আসতেন তার কারণে হচ্ছে অল্প বয়স্ক নিয়ে আসলে তাকে কাজ শেখানো যায় এবং বিশ্বস্ততা তৈরি হয় এবং সুবিধাজনক হয় তো একে দেখেও সেভাগে দেখেও মানুষ ভেবেছে এও বোধ মুত্তালিবের গোলাম যার ফলে তাকে আব্দুল মুতালিব বলে মানুষ ডাকতেন আর এরপর থেকে তার নাম আবদুল মোতালিব হয়ে যায় আর আবদুল মোতালিব এই আব্দুল মোতালিব হচ্ছে রসু ইসলামের দাদা তো আমরা আলোচনা করলাম রসু ইসলামের বংশধরদের পূর্বপুরুষদের মধ্যে থেকে ইসমাইলাম এবং ইসমাইল ইসলামের পরে কতজনের সংখ্যা আমরা জানি না এরপর আমরা আদনানের কথা বললাম এবং আদনান থেকে শুরু করে আমরা কুসাইবিন কিলা পর্যন্ত দীর্ঘ বংশ লতিফা বর্ণনা করেছি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 দুই পুরুষ তিন পুরুষ চার পুরুষের কোন পরিচয় যায় না অথচ আরবরা কি করে জানতেন সেই সময়ে আরবরা আরবদের এটা একটা কালচার আরবদের ট্রেডিশন সংস্কৃতি যে তারা তাদের পূর্বপুরুষের নামকে সংরক্ষণ করতেন শিশু বাচ্চা অবস্থাতেই কোন বাচ্চাকে তাদের আহ দশ পনেরো পুরুষের নাম মুখাস্ত করা হতো ফেলতেন এবং তারা আসলে কম কবিলা গোত্র উপগোত্র শাখা এবং পরিবার এই হিসাবে নিজেদেরকে আইডেন্টিফাই করতেন যেভাবে আমরা এখন দেশ জেলা দেশ বিভাগ ডিস্ট্রিক্ট জেলা জেলার আন্ডারের থানা থানার গ্রাম এইভাবে নিজেদেরকে আইডেন্টিফাই করি লোকেশনটাকে আইডেন্টিফাই করি এবং গ্রামের আন্ডারে অমুক বাড়ি অমুক বাড়ির আন্ডারে অমুকের সন্তান অমুক এইভাবে চিহ্নিত করি সেইভাবে আরবরাও তাদেরকে চিহ্নিত করতেন কম এবং কম এর আন্ডারে কাবিলা কবিলের আন্ডারে গোত্র গোত্র আন্ডারে উপগোত্র উপগোত্র আন্ডারে শাখা শাখার আন্ডারে পরিবার তো সেই হিসাবে রসুল ইসলাম ছিলেন বনু মোজার কৌমের আর বনু মোজার কৌমের আন্ডারে ছিলেন বনু কৌ মোজার বংশধর আহ বনু কিনানা গোত্রনু কেনানা কবিলা তো কাবিলা হিসাবে রসুলসলাম ছিলেন বনু কিনানা কাবিলার আর বনু কিনানার বংশধর কুরাইশ আর রসলাম ছিলেন কুরাইশ গোত্রীর আর কুরাইশদের বংশধর হচ্ছে বনু আবদুল মানাফ যার কথা আমরা একটু আগে বর্ণনা করেছি তো রসলাম ছিলেন বনু আব্দে মানাফের এর আর বনু আব্দে মানাফের বংশধর হচ্ছে হাসেম তো রসুলাম ছিলেন বনু হাসেম শাখা গোত্রীর হাসেমি হিসেবে গিয়ে আব্দুল মুক্তালিবেন আব্দ মুিব পরিবারের তো এইভাবে এক মানুষকে চিহ্নিত করা হতো যার ফলে তখন এই প্রচলন প্রচলনগুলি খুব ছিল সহজ ছিল যে সব মানুষই খুব সহজে এই জিনিসগুলিকে মনে রাখতে পারতেন তো আব্দুল মুতালিব আব্দুল মোতালিবের সাথে দুইটা ঘটনা আমরা বর্ণনা করব ইনশাল্লাহ একটা হচ্ছে গিয়ে আব্দুল মোতালে আল্লাহ করে পুনরুদ্ধার করেন জমজমকে পুনরুদ্ধার করেন প্রায় তিনশো বছর পরে গত্রকে যখন মক্কা থেকে বের করে দেওয়া হয় খোজারা আসে খোজারা প্রায় তিনশো বছর মক্কা শাসন করে আর খোজার তিনশো বছরের পরে কুসাইবিন কিলাব থেকে শুরু করে কোসাইবিন কিলাব যখন আবার রস ইসলামের বংশধরদের মধ্যে ক্ষমতাকে পূর্ব প্রতিষ্ঠিত করেন তারপর থেকে যোগ করলে যে কয়েক বছর হয় সেই হিসাবে তিনশো প্লাস তিনশো প্লাস বছর পরে জমজমকে আবার আল্লাহ পুনরুদ্ধার করেন আর এই জমজমকে মানুষ হয়তো তার দাদাত পরদাদার থেকে শুনেছিল এইভাবে কারো কারো নাম মনে আছে অনেকে মনেও নেই কেউ কেউ জানতেন তো একদিন আব্দুল মোতালিব ঘুমাচ্ছিলেন কেউ একজন স্বপ্নের মধ্যে তাকে জিজ্ঞেস করছিলেন ওহ ফর তেবা তেইবা খনন করো তিনি জবাব বললেন ও মা তেইবা তেবা কে জিনিস কোন জবাব আসে না অর্থ হচ্ছে গিয়ে পবিত্র ও কোন পবিত্র জিনিসকে খনন করার ব্যাপারে তাকে নির্দেশ দেওয়া হচ্ছিল পরের দিন তিনি স্বপ্ন দেখলেন একই ভয়েস তাকে বলছেন ওহ ফর বার্রা খনন করো তিনি বলেন ওমা বার্রাহ বাররা কে জানিস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 وهي بين الفرس والدم عند نقره الغرابه العسم عند قريه النمل अर्थात لا تفن ولا تزام যেটা কখনোই জম জম যেটা কখনোই শুকিয়ে যাবে না تسكيل حجيج العظم حاجিদের জন্য যেটা সাকি হবে পানি পান করানো উৎপাদন হবে পানি পান করাবে যা হাজিদেরকে যা পানি পান করাবে وهي بين الفرس والدم যেটা রক্ত এবং গোবরের মধ্যবর্তী টোটাল একটা গোলকদাতা টাইপের কথা তারপরে বললেন আন্দা নাকরাত আসম। অর্থাৎ সাদা পা বিশিষ্ট কাকের কাছে আন্দা কারিয়াতের নামেল অর্থাৎ পিঁপড়াদের ঢিবি গর্ত পিপড়াদের বাসস্থান এটার কাছে পুরাটা একটা অবসক্লুড একটা জিনিস পুরোটাই একটা গোলক যে প্রথম একটা কখনো শুকাবে না দ্বিতীয় হচ্ছে পরবর্তী জিনিসগুলি আব্দুল মুতালিবের কিছু বুঝে আসেনি আব্দুল মুতালিব পরের দিন ঘুম থেকে উঠলেন উঠে বাইতুল্লার কাছে গেলেন এবং বাইতুল্লার কাছে গিয়ে দেখলেন যে কোনো একটা প্রাণীকে জবাই করা হয়েছে তার নারী বাইরে এবং গোবর পড়ে আছে। আর কাছেই রক্ত পড়ে আছে সঙ্গে সঙ্গে তিনি বুঝলেন গোবর এবং রক্ত এইটার মাঝামাঝি অবস্থায় তারপর দেখলেন যে একটা সাদা পাবিষ্ট কাক অর্থাৎ তিনি বুঝতে বলেন যে সাদা পাবিষ্ট কাক এখানেই এবং দেখলেন পিঁপড়াদের একটা বাসা তখন তিনি বুঝে ফেললেন যে এইখানেই তার দাদার ইসমাইল ইসলামের জমজম আছে এটা এটার কথা আল্লাহতালা ইশারা করেছেন তখন তিনি তার ছেলে হারেসকে নিয়ে খনন করা শুরু করে দেন এখন ওইখানকার প্রচন্ড আরে এটি কেমন কি আসছে যোগাস তুমি বায়তুল্লার সামনে খোঁড়াখুড়ি শুরু করে দিয়েছো বায়ুল্লার মধ্যেই তোমাকে মাটি উঠানো বায়ুল্লার সামনে খোঁড়াখুড়ি শুরু করে দিয়েছো এখানে তো মানুষ আহ করে রুকু করে এখানে মানুষ তাইফ করে তো তো অফ করে তো মানুষ একটু বিরক্ত হয়েছে কিন্তু আব্দুল মুখ শুনছিলেন না এবং তিনি খনন করছিলেন মানুষ বাধা দেওয়ার চেষ্টা করে কয়েক কিছুক্ষণ বাধা দেওয়ার পরে একটু বিরক্ত হয়ে দূর থেকে দেখছিলেন এক পর্যায়ে দেখলেন আব্দুল মোত্তালেব চিৎকার করে আল্লাহ তালার প্রশংসা করছেন এবং তিনি বলছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমাদের দাদা ইসমাইল আল্লাহ ইসলামের যে হারিয়ে যাওয়া জমজম যা জুরহোম গোত্র আহ ইয়ে করেছিলেন মাটি দিয়ে ঢেকে দিয়েছিলেন এটাকে আল্লাহ তালা আমাদেরকে আবার দান করেছেন তখন কুরাইসদের মধ্যে থেকে সবাই চলে আসে তার কাছে এসে বলে আলহামদুলিল্লাহ এটা তো আমাদের দাদার সম্পত্তি সেই সবাই সবাই এটার হকদার ভাগদার আব্দুল মুিব বলেন এক মিনিট এক মিনিট তোমরা ভাই থেকে আসলা এইটা আমার আমি স্বপ্ন দেখেছি আমি খনন করেছি তোমরা বাধা দিয়েছ আমি খনন করেছি এবং এটা আমার এবং আমার একার এটার মধ্যে কারো ভাগ নেই কে তো কোরআশ রাকে ওই তাদের দাবি ছাড়তে রাজি না যারা বিজ্ঞ ছিলেন বিজ্ঞরা যে ঠিক আছে বনু সাদের যে জাদুকর আছে তার কাছে এটার ব্যাপারে পরামর্শ করি তাকে জিজ্ঞেস করি কি করা তো খোঁজ নিলেন খোঁজ নিয়ে দেখলেন যে বনু সাদের ওই জাদুকর কোথায় দেখে জানা গেল যে বনু সাদের জাদুকর হচ্ছে গিয়ে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 আমাদের যেটা মনে হচ্ছে যে জমজমের ব্যাপারে আল্লাহ তোমাকে স্বপ্ন দেখিয়েছেন জমজম তোমাকে দিয়ে খনন করিয়েছেন আজকে আমরা যখন মৃত্যুর মুখে একদম পতিত হয়ে আসি তখন তোমাকে দিয়ে আমাদেরকে উদ্ধার করেছেন পানি দান করেছেন এটা নিশ্চিত তোমার জন্য অতএব আমরা আমাদের দাবিগুলোকে উড্রো করে নিয়েছি অতএব জমজম এখন থেকে তোমার এরপর থেকে জমজম আব্দুল মুতালেবের আব্দুল মুতালেব যখন মক্কায় ফিরে এলেন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 আর নাম লটারিতে আসেন আব্দুল আবদুল তার কথায় পাক্কা ছিলেন তিনি আবদুল্লাকে জবাই করার জন্য কাবার কাছে কারণ তিনি যখন আবদুল্লাহকে জবাই করতে আসেন আবদুল্লা যারা আত্মীয় ছিল অর্থাৎ আব্দুল মোতালেবের পরিবারের অন্য যারা ছিলেন তারা এসে আব্দুল মোতালেবকে বাধা দেওয়ার চেষ্টা করেন যে না আপনি এটা আমাদের সন্তানকে আপনি জবাই করতে পারেন না তিনি বলেন যে আমি তো আল্লাহর কাছে ওয়াদ আমি তো এটা করতে বাধ্য বললেন যে না এটা যদি আপনি করেন তাহলে তো আরবের মধ্যে একটা আহ ধারাবাহিকতা একটা অন্য প্রচলন শুরু হয়ে যাবে কারণ আপনি আমাদের লিডার কুরাই অন্য কুরাই তার সাথে আমাদের লিডার আপনি যদি এমন একটা কাজ করেন এইটা পরবর্তীতে একটা কালচার হিসেবে তৈরি হবে আমরা তো এক তো আমরা এখন আমাদের কন্যা সন্তানদেরকে হত্যা করি পরবর্তীতে যার ১০টা সন্তান হবে সে তার একটা ছেলে সন্তানকে হত্যা করতে বাধ্য হবে তো এইটা আমাদের জন্য একটা বিপর্যয় ছাড়া আর কিছু বই আনবে না তখন তাকে কনভেন্স করার চেষ্টা করলেন যে রাজি করানোর চেষ্টা করলেন যে এর একটা হাল আমরা নিশ্চয়ই কাছে আবার যাই তো আহ বনু সাহের সেই জাদুঘরের কাছে যাওয়ার পরে সে জাদুকর বলেন যে তোমাদের মধ্যে কেউ কাউকে হত্যা করলে রক্তপণ হিসাবে তোমরা কত নির্ধারণ করেছ तो रक्तपण हिस दसा उट निर्धारण करोत्रे मध्य रक्तपनि हत्या कर दस उठ जयी बना दी है अनिच्छाकृत हत्या एक तुम लटारी करो लटारी कर दाम आसे तुम्हारा दस टाट जबई करो एड करो और जो उटर नाम आसे तब उठ जबई আর যদি আবদুল্লার নাম আবার আসে তবে আরো আবার যদি আসে আরো দশটা উ যতক্ষণ পর্যন্ত উটের নাম না আসে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চালাই আব্দুল মোতালিবকে আশ্বস্ত করলেন যতগুলি উট লাগে আমরা দিব আমাদের নিজেদের পয়সা থেকে দিলেও দিয়ে হলেও আমরা আবদুল্লার জীবনকে বাঁচাতে চাই আপনি লটারি করেন আব্দুল মুতালিব রাজি হলেন আবদুল মুতালিব লটারি করলেন লটারি করে প্রথমে নাম আসলো আবদুল্লার আবদুল্লার নাম আসাতে তারা করা হবে আবার যেটারি করলেন লটারিতে দ্বিতীয়বার নাম আবার দশটা উট আবার লটারি করলেন আবার আবদুল্লাহ নাম আবার দশটা উঠ এইভাবে বার আবদুল্লার নাম আসাতে সত্তরটা আহ উট জবাইয়ের জন্য নির্ধারণ করা হয় এরপর যখন আবার লটারি করা হয় এইবার আসে উটের নাম তখন সবাই আনন্দ করে যে ঠিক আছে টা উটের উপর দিয়ে আবদুল্লা জীবন বেঁচে গেছে আবদুল মোতালি বলেন না আমি আসলে যাচাই করতে চাই আল্লাহ তারা সত্যি কি আব্দুল্লাহ আবদুল্লাকে হেফাজত করে করতে চান কিনা আবার লটারি করো আবার লটারি করাতে এবার আবার এসেছে উটের নাম আবার লটারি করলেন আবার এসেছেন উটের নাম আবার লটারি করলেন আবার এসেছে উটের নাম আহ এই তিন তিনবার উটের নাম আসাতে সব মিলে যোগ হয় একশোটা উঠ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 আব্দুল মোতালেবের সেই মেহমানদারি গ্রহণ করেন এবং আব্দুল মোতালেব নিজে এই উটগুলি থেকে একটা টুকরাও গ্রহণ করেন না এই জন্য আর আব্দুল মোতালেবের একটা নাম ছিল আর আব্দুল মোতালেব হচ্ছে সেই ব্যক্তি যে জমিন এবং আসমানের সমস্ত প্রাণীকে মেহমানদারি করেছেন আমরা পরবর্তীতে আব্দুল মুতালেবের ব্যাপারে যখন বর্ণনা আসবে বা বিভিন্ন কম যখন আব্দুল মোতালিবের ব্যাপারে অ্যাড্রেস করবেন তখন দেখব যে আব্দুল মোত্তালেবকে এই নামে পরিচয় কিভাবে ডাকা হয় আবদুল্লাহ বেঁচে থাকলেন আর এরপর থেকে রসুস আসলামকে আসলে ডাকা হয় দুই জবাইক্রীত সন্তান মানে কি দুই জবাই সন্তান ইসমাইল আলাম দ্বিতীয় হচ্ছে ইয়ে আবদুল্লাহ এই দুই জবাইকৃত সন্তান হচ্ছে রসুস আসলাম আলহামদুল্লাহ আহ আমরা রসুস আসলামের পিতা আবদুল্লা থেকে শুরু করে ইসমাইল আসলাম পর্যন্ত দীর্ঘ বংশ পরিচয় সম্পর্কে একটা ধারণা পেয়েছি